পহেলা বৈশাখ মানে নয় কোনো আনন্দ উৎসবের দিন এদিনে বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত্ব করোনা বিলীন পহেলা বৈশাখ মানে নয় কোনো আনন্দ উৎসবের দিন এদিনে বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত্ব করোনা বিলীন পহেলা মহোর রমে কোথাও দেখেছ কি উৎসব তাহলে অযথাই কেন পান্তা ইলিশার গান বাজো নতুন পোশাক যতো সব পহেলা মহোর রমে কোথাও দেখেছ কি উৎসব তাহলে অযথাই কেন পান্তা ইলিশার গান বাজো নতুন পোশাক যতো সব प्रा प्रिय भाई बने फिर एसोना मुसलिम तुम्हारेखो भूल जेओना प्राणर प्रिय भाई बने फिर एसो आर चेना मुसलिम तुम्हारे परिचय शरण रेखो भूल चेना आज इहुदी ख्रीटान पश्चिम दे आदर्श मेने चले मुसलिम स्रष्ट महान अल्लाह के जाहुदी ख्रीस्टान पश्चिमा दे आदर्श मेने चले मुस्लिम श्रस्ट महान আল্লাহকে যাচ্ছ ভুলে তাই তো চারিদিকে শুধু পাওয়া যায় না তাই তো প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর চেয়েও না মুসলিম তোমাদের পরিচয় স্মরণ রেখো ভুলেছে ওনা প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর মুসলিম তোমাদের পরিচয় পহেলা বৈশাখ মানে নয় কোনো আনন্দ উৎসবের দিন এদিনে বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত করোনা বিলিন পহেলা বৈশাখ মানে নয় কোনো আনন্দ উৎসবের দিন এদিনে বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত্ব করোনা বিলিন পহেলা মহরমে কোথাও দেখেছ কি উৎসব তাহলে অযথাই কেন পান্তা ইলিশার গান বাজনা নতুন পোশাক যত সব পহেলা মহর আমি কোথাও দেখেছ কি উৎসব তাহলে যত সব প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর চেও না মুসলিম তোমাদের পরিচয় স্মরণ রেখো ভুলে চেও না প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর পরিচয় রেখো না। আজ পহেলা বৈশাখ পালনের নামে সমাজ হচ্ছে নষ্ট সুফল বলতে নেই কিছুই কুফল হলো পথ ভ্রষ্ট আজ পহেলা বৈশাখ পালনের নামে সমাজ হচ্ছে নষ্ট সুফল বলতে নেই কিছুই কুফল হলো পথ তাই পহেলা বৈশাখ পালন করা, মুসলিমের শুভ পায় না তাই পহেলা বৈশাখ পালন করা মুসলিমের শুভ পায় না প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর যেও না মুসলিম তোমাদের পরিচয় স্মরণ রেখো ভুলে যেও না প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর যেও না মুসলিম তোমাদের পরিচয় স্মরণ রেখো ভুলে যেও না পহেলা বৈশাখ মানে নয় কোনো আনন্দ উৎসবের দিন এদিনে বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত বিজাতীয় সংস্কৃতি পালনে মুসলমানিত করুণাবিলীন পহেলা মহরমে কোথাও দেখছ কি উৎসব তাহলে অযথাই কেন পান্তা ইলিশার গান বাজনা নতুন পোশাক যত সব পহেলাহ কোথাও দেখেছ কি উৎসব তাহলে অযথাই কেন পান্তাশার ইলিশার বাজনা নতুন পোশাক যতসব, প্রাণের প্রিয় ভাই বোনেরা ফিরে এসো আর যেও না মুসলিম তোমাদের পরিচয় शरण रेखो भूल जेओना प्राणर प्रिय भाई बनरा फिर एसो आर जो ना, ना, ना, ना, ना मुसलिम तुम्हे परिचय शरण रेखोल प्राणर प्रिय भाई बनेरा फिर एसो आर ज मुस्लिम तुम्हारे परिचय शरण रेखो भूल